সালামু আলাইকুম আহমতুল্লাহি আমার কাত প্রিয় দর্শক শ্রোতা ভাই বোনারা আজকার মতো আবারও আপনাদের সামনে উপস্থিত হয়েছি ইসলামী আকিদের আরেকটি পর্বে যা থাকছে সেটা হচ্ছে জাদু সংক্রান্তই কিন্তু জাদুর শাস্তি এবং ইত্যাদি সম্পর্কে প্রথমত আমরা জানতে চেষ্টা করব জাদুর শাস্তি কি কারণ জাদুর বিধান আমরা ইতিপূর্বে বলে ফেলেছি এখন শাস্তির দিকে এসেছি প্রথমত জাদুশাস্তি হচ্ছে যে যিনি জাদু করছেন প্রথম দুই প্রকারে জাদু সেটা নিয়ে যেটা কুফুরি সেই জাদুগুলো পার্থক্য রয়েছে দুই প্রকারের বিধান হচ্ছে সেটা আছে আপনার কবিরে গুনা ভাবে শাস্তির ক্ষেত্রেও ভিন্ন প্রথম দুই প্রকার যখন পুকুরি সুতরাং তাদের শাস্তি যে হত্যা করে দেওয়া যেটা অধিকাংশ আলমের মত এবং এটার প্রমাণ হচ্ছে যে আপনার এক নম্বর যখন যেহরি এবং সেটা আপনার কারণ এই কারণে আব্দুল আব্বাস রাহাদিস যে মানবাদ এবং ফরূপ যে তার ধর্ম পরিবর্তন করবে তাকে হত্যা করে দাও সুতরাং যখন সে মোরতাদ হয়ে গেছে তখন তার শাস্তি অবশ্যই হত্যা আসবে তাইলে এটা একটা হ্যাঁ মানে শাস্তিレクト প্রমাণ যে তাদের শাস্তি হত্যা প্রমাণ হিসেবে যে যাদুকরকে হত্যা করা সেটা এক দল থেকে প্রমাণিত শুনে তাদের মত থেকে খোলাফায়ে রাশেদিনও রয়েছেন ইমাম আহমদ রাহিমুল্লাহ বলেন যে সাবত খাতরুস সাহিহুন ثلاثه মিন اصحاب الرسول لا اسم وهم عمر وحফসা وجন্দব রাদিয়াল্লাহু তাআলা আনহুম যে থেকে এই আমলটা পাওয়া যায় দ্বিতীয় আরেকটা আপনার শাস্তির মধ্যে প্রথম দুই প্রকারের শাস্তি হচ্ছে তাদেরকে হত্যা করে দেওয়া দ্বিতীয় প্রকার আহ কথা হচ্ছে দ্বিতীয় ধরনের শাস্তি হচ্ছে পরের দুই প্রকারের জাদুঘর সম্পর্কে যে তৃতীয় এবং চতুর্থ নম্বর যে জাদু যেটা আসলে মূলত জাদু না সেইগুলো থেকে ফিরে আসে এবং তার অনিষ্ঠ থেকে মানুষ বাঁচতে পারে এবং এটা নির্ধারণ করবে আপনার একজন প্রশাসক অথবা প্রশাসকের পক্ষ থেকে যিনি বিচারক নিয়ে তিনি কতটুক শাস্তি দেবেন এই জাদুঘরদেরকে তিনি ভালো বোঝেন তাকে শাস্তি দেওয়া হবে তাই শাস্তির মধ্যে দুই ধরনের হলো আরেকটা ব্যাপার হচ্ছে কিভাবে আমরা বুঝতে পারবো যে একজন জাদুঘরকে চিনতে পারবো কিভাবে দরকার অনেকে আমরা অনেকগুলো আলামত আছে এক নম্বর তিনি রুগীকে তার নাম জিজ্ঞাসা করবে তার মায়ের নাম জিজ্ঞাসা করবে অথবা সে বলার তাকে বলবে তোমার তোমার নাম অনুক এবং তোমার সমস্যা হয়েছে অনুক এটা যদি বলে এরকম নাম বলার আগেই কিছু বলার আগে তাহলে বুঝতে হবে যে সে জাদুঘর দ্বিতীয় নম্বর হচ্ছে রুগী থেকে সে চাইবে যে তার কিছু জিনিস ব্যবহৃত জিনিস তার তাহলে বুঝা যাবে যে যাদেরকর দ্বিতীয় নম্বর আছে সে এরকম ভাবে কিছু লিখে দেবে কিছু দেবে সেই সেটা সাধারণত তারা যেই আপনার লেখা লেখে সেটা কিছু শব্দ হতে পারে কিছু অপরিচিত নাম হতে পারে কিছু আপনার সংখ্যা হতে পারে তারপরে কিছু দাগ হতে পারে এরকম দাগ দিয়ে দেয় অথবা কোনো আপনার বিচ্ছিন্ন অক্ষর হতে পারে অথবা কোনো অঙ্কন হতে পারে অথবা এরকম আপনার চতুর্ভুজা দিয়ে কিছু হতে পারে যার ভিতরে কোনো লেখা আছে এরকম এরকম দিনেও বুঝবেন যে এ জাদুঘর যেটা সেটা হচ্ছে কখনো ব্যক্তি থেকে পশু চাইতে পারে এরকম যে নির্দিষ্ট সময় পর্যন্ত তুমি পানি স্পর্শ করতে পারবে না এরকম আদেশ করলেও বোঝা যাবে যে সে জাদুঘর হ্যাঁ এখন আরেকটা ব্যাপার হচ্ছে যে জাদুঘর এবং গণক এদের কাছে যাওয়ার বিধান কি जदुघर कैसे बोला ए रखे जदुगर जा चल्लिस दिन अपना बिल्कुल हे रसूल साम स्त्री যে মান রসুর সময় সাতকারের মানু আহ সাল যে ব্যক্তি কোনো গণকের কাছে যাবে এবং তাকে কোনো কিছু জিজ্ঞাসা করবে তার চল্লিশ দিনের কি। কী ইবাদত কবুল হবে না চল্লিশ দিনের সালাত কবুল হবে না হ্যাঁ এটা হচ্ছে তার শাস্তি তাইলে জাদুঘরের কাছে যাওয়া কোন জাদু করার জন্য হ্যাঁ সেটা অবশ্যই সরিয়ে অখরাত। হম সিঁড়ি থেকে বঞ্চিত এটা সিরিক না হইলেও কারোর কাছে ফরিয়াদ করার জন্য সেগুলা যদি করার জন্য যায় তাহলে সেটা কুহরি এবং শির হবে হ্যাঁ তৃতীয় নম্বর হচ্ছে যে যাদুকর কাছে যাওয়া এই জন্য যে কিছু জানার জন্য যে সে কি করে অথবা এমনি দেখার জন্য দেখার জন্য গেল এরকম করাও যায়জ नहीं হ্যাঁ অবশ্যই তাকে যদি কাউকে এরকম দেখতে যায় তাকেও বারণ করতে হবে তাইলে এইগুলা হচ্ছে যাদুঘরের কাছে যাওয়ার বিধান হম আপনার যে কোনো ভাবে হোক কেন যেটা শিরকে এবং কুকুরের পর্যায়ে অথবা সাধারণ থাকুক না কেন দেখার জন্য কোনোটাই তাদের কাছে যাওয়া কোনোভাবে সেটা হচ্ছে জাদু থেকে বাঁচা যায় কিভাবে কারণ জাদু বর্তমানে জাদু অনেক প্রচলন দেখা যায় এই জাদু থেকে কিভাবে বাঁচা যাবে সেই জাদু থেকে বাঁচার জন্য সাধারণত আপনার শরীরতে দেখানো যে গিরাজকালগুলো আছে সেগুলোকে আপনাকে হ্যাঁ অবশ্যই সতর্কভাবে আমল করতে হবে তার মধ্যে একটা হচ্ছে যে সুরে এক্লাস পালাক নাস তিনবার করে সকাল সন্ধ্যা এবং ঘুমের সময় পড়তে হবে দ্বিতীয় নম্বর হচ্ছে আয়তাল করছি সকাল সন্ধ্যা এবং ঘুমের সময় পড়তে হবে তিন নম্বর হচ্ছে আপনার সুরে বাঁকরের সাহেব ঘুমের সময় প্রত্যেকে রাত্রিতে পড়তে হবে চার নম্বর হচ্ছে বিস্মিল আলিম এটা তিনবার করে সকাল সন্ধ্যায় পড়তে হবে এগুলো পড়লে জাদু থেকে বাঁচা যাবে এখন হচ্ছে জাদুর চিকিৎসা এই জাদু যে জাদুগ্রস্ত থেকে কে সরিয়ে দেওয়া এটা দুই ধরনের হতে পারে এক ধরনের হচ্ছে যে জাদু দিয়ে জাদু সরিয়ে দেওয়া যে একজন আপনার জাদুগ্রস্ত ব্যক্তি অথবা তার কোনো প্রতিনিধি সে জাদুঘরের কাছে যাবে যে জাদুটা আপনার নষ্ট করে দেওয়ার জন্য সেটা দুধরণ হতে পারে এক ধরণ হচ্ছে যে জাদুঘর হম তার কাছ থেকে কোন সিরকি আমল চাইবে বলবে যে তোমাকে আল্লাহ অন্যের জন্য জবাই করতে হবে অথবা যে কোনো আপনার ইবাদতের অর্জন করতে হবে কাছে করতে হবে অথবা এরকম কিছু যদি হয় এটার বিধান হচ্ছে যে এটা আকাল এতে কোনো সন্দেহ নেই আর দ্বিতীয় নম্বর হচ্ছে যে যে তার কাছ থেকে জাদুগর কোনো শিরকি আমল চাইবে না বরং সে নিজের নিজের ভাবেই আপনার জাদুকে নষ্ট করে দিবে হ্যাঁ এটার বিধানও এটাও না যায়জ কারণ সে জাদুর মাধ্যমে আব্দুল্লাহ রাধি আত্মার হাদিস তিনি বলেন যে রসুল আকরম সাহাকে নোসা সম্পর্কে জিজ্ঞাসা করা হলো যে নোসা মানে কি জাদু দিয়ে জাদু রহিত করা তখন রসুল আকরম সাহেব বললেন যে হুয়ামিন এটাও শয়তানি কাজ जेकोषर मध्यमे जदू के नष्ट कर देवा से बर मोस्बे कारण एक जादुग्रस्त हम अवश्य चिकित्सा दीते এই জন্য সেটা করা এটার প্রমাণ হচ্ছে যে শরীয়তে যত চিকিৎসা এবং আপনার ঝাড়পুখের যত দলিল আছে সবগুলো এটার দলিল ব্যাপক যেমন একটা যে রসুল আকুল জিজ্ঞাসা করা হয়েছে আপনি এই ঝাড়ফুক কেমন মনে করেন তখন রসুল বলছেন তোমরা তোমাদের ঝাড়ফুক করে যে মন্ত্রগুলো দিয়ে সেগুলো আমার কাছে উপস্থাপন করো যদি আপনার কোন ঝাড়পুকের মন্ত্রের মধ্যে যদি সেই পাওয়া যায় তাহলে সেই ঝাড়পুঁক করতে কোনো সমস্যা নেই হ্যাঁ তাহলে বুঝে গেল যে এইরকম ঝাড়পুখে কোনো সমস্যা নেই যদি আপনার জাদুর মাধ্যমে হ্যাঁ না করে ঝাড়পুকের মাধ্যমে জাদুকে নষ্ট করা হয় তাতে কোনো সমস্যা হবে না আশা করি আমরা বুঝতে পেরেছি আল্লাহানু আমাদেরকে এই জাদুর মতো ভয়াবহ এই ব্যাধি থেকে দূরে থাকার তভিজ্ঞান করুন সেটা কামনা করে শেষ করছি আল্লাহ আহমেদ আল্লাহ